ইকরিমা হ্রজিয়াল্লাহ তাল্লু হতে বর্ণিত তিনি বলেন আমি মক্কায় এক বৃদ্ধের পেছনে সালাত আদায় করলাম তিনি বাইশ বার তাকবীর বললেন আমি ইবনু আব্বাস রাজু তু বললাম লোকটি তাহমক তিনি বললেন তোমার মা তোমাকে হারিয়ে ফেলুক এই যে আবুল কাসিম সাল্লা আল্লাহ সাল্লামের সুনত মুসা রহমতুল্লা আলাহী বলেন আবান রহমতুল্লা আলহী কতাদ রহমতুল্লা আলাহি সূত্রেও ইকরিমা হ্রদ আল্লাহ হতে এ হাদিসটি সরাসরি বর্ণনা করেছেন